রাসুল সাল্ল্লা আলী ওস্লামের একজন আজাদকৃত গোলাম ছিল যার নাম ছিল সাউবান রাজি আল্লাহ তালহু হজরত সাউবান রাদী আল্লাহ তালনহু রাসুলসল্লাহ আলী ওসাল্লামকে খুব ভালোবাসতেন রাসুলসল্লাহ আলী আসাল্লামকে দেখার জন্য তার হৃদয় সময় বেকুল হয়ে থাকত এক মুহূর্ত রাসুলসল্লাহ আলী ওসাল্লামকে না দেখলে তিনি পাগলপাড়া হয়ে যেতেন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 আপনাকে না দেখে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না দুনিয়াতে যদি আপনাকে এক মুহূর্ত না দেখি তাহলে আমি পরেশান হয়ে যাই আপনার সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত আমার এই অস্থিরতা আমার এই পেরেশানি কিছুতেই দূর হয় না ইয়া রসুল্লাহ আজকে আমি আখেরাতের কথা ভাবছিলাম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 আল্লা তালা বলছেন যারা আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে তারা জান্নাতে নবীদের সাথে থাকবে রাসুল সাল্লি সাল্লাম বললেন হে সৌবান হে সাউবান চিন্তার কোনো কারণ নেই যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের বিধানগুলো মেনে চলবে আল্লাহ তালা তাকে নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ তালা তাকে গ্যারান্টি দিচ্ছেন যে সে জাননাতে নবীদের সাথে থাকবে সে জান্নাতে আম্বিয়া আলহ সালামদের সাথে থাকবে সুতরাং হে তুমি জান্নাতে আমার সাথেই থাকবে একথা শুনে হজরতে সাউবান রাদি আল্লাহ তাল হৃদয়টা আনন্দে ভরে গেল তিনি আনন্দ চিত্তে রাসুল সাল্লাহ আলিহিম আসসালামের কাছ থেকে বিদায় নিলেন